ইসলাম থেকে আপনি বিচ্ছুত হবেন না নিয়ে গিয়ে না শয়তান মোবাইল চুরি করবে না কথা কি বুঝতে পেরেছেন শয়তান মোবাইল চুরি করবে না শয়তান আপনার বই চুরি করবে না শান আপনার জামা কাপড় চুরি করবে না শয়তান আপনার বেপকে চুরি করবে না কারণ শয়তানের এগুলোর অভাব নেই কিন্তু শয়তান যে জিনিসটা আমরা সত্যিকার সতর্ক হতে পারি তাহলে এই পথে আমরা বিভ্রান্ত হব না ফলে আল্লা নবী সাল্লাম আমাদেরকে একথা স্পষ্ট করে বলে দিয়েছেন সুনাতের বিপরীত যত কাজ আছে এখন আপনি যদি প্রকৃতির বলেন যে নবিস হাদিসের মধ্যে আছে আপনি যে কাজটা করতেছেন এটা কোথায় আছে আছে। আরে আছে আছে মারি কোথায় আছে বলে নাগালের মধ্যে রয়েছে সন্ধ্যার কিতাব গুলো মানুষের নাগালের মধ্যে রয়েছে সুতরাং আমার বন্ধুগণ আপনার নবী সাল এর সুন্দর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নিজেদের আমর সংশোধন করেন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 কারণ আপনার সংশোধনের জন্য যদি আপনি সময় নিতে চান হতে পারে আর সেই সুযোগ পাবেন না কারণ আল্লাহ আল্লাহ আমরা নবী সাল্লাহ্লামের প্রত্যেকটি আমলকে নবী সাল সুনার মিলাই ফলে নবী সাল্লা সাল্লামের প্রত্যেকটি কাজই যদি আপনি সেটা দুনিয়াবি কাজ হয় আর শুধুমাত্র নবী সাল্লাহ্লাম করেছেন নবী সাল্লাবুল ইসলামের করার কারণে যদি দুনিয়া বি কাজও করে থাকেন তাহলে তাহলে আপনি এর জন্য সহ পাবেন যেমন নবী সাল্লা উলি ইসলাম পাগড়ি দিয়েছেন মাথায় ঠিক আছে এখন মাথায় কেউ যদি নবী সাল্লাহ ইসলাম পাগড়ি দিয়েছেন এই জন্য কেউ যদি মাথায় পাগড়ি দেয় তিনি অবশ্যই পাবেন কি পাবেন কি মনে করেন হ্যাঁ সেটা হলো মাথার প্রতি পাগলি দেওয়া ওই সমাজের মানুষগুলো সবাই মাথার প্রতি কে দিত পাগলি দিত সুতরাং নবী সাল্লাহামীটাকে কি করেছেন গ্রহন করেছেন নবী সাল দিয়েছেন এটাকে আপনি নফিস ভালোবাসার জন্য যদি করে থাকেন তাহলে অবশ্যই সব পাবেন শুধু পাখির কারণে নয়